বন্দ গুরুপদ ভক্ত বিন্দমিত শ্রীচৈতন্য প্রভু বন্দ নিসিত শ্রী নন্দনন্দ নন্দ বন্দে রয়ে গোপীজন সামুত কঞ্ছাশ কৃ পাগিৎকিপাং বন্দে পরমন্দ মা বৃন্দা তুষে পিয়া বৈ কেশবশ কৃষ্ণভক্তিপদে সমো নারায়ণ নমস্কৃতরী নম দেী সরস্বতিং ব্যাং ততো জৃষ্ণকথোপদেশ গৌরীপ্রস প্রকাশনে সদা গুভক্তিযুক্ত ভক্তি প্রমদ ধৈর্য সদা পিভবগ্নমোহ তীর্থ শিব বিতিহম পন দিব মহাপুষতে চরিদ ত্যাক্তজ্জ সুপি তরজ্জলক্ষ্মী ধরমীষ্ট বচা য মো দৈত্যপি বধা বদ বন্দে মহাপুষতে চরণিদবনকমি ছটা বিসুজ কিদর্শি পূর্ণা নগ্রসাগর সারমূর সারাধিকা কদৃক শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত শ্রিয় দ্বৈত গদাধর শিবস শ্রী গৌরভক্ত বিন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিতন্দ সিয়ত গদাধর শিবস শ্রিগৌরভক্ত বিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রে হরি আজানু লবিত ভুজ কনকীতনৈকিত কমরাচ্ছ শাম্বরো দ্বিজ ভো যুগ ধর্ম পালো বন্দেগত প্রিয় করো করুণা ভূতারো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে সংসার সিধুজলধূপসি ক্রমলিম চৈতন্যচন্দ মেহ পদল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর বহুকার জানিছেন যে আত্মনিবেদনের রাস্তা শরণাগতির রাস্তাই হলো রাস্তা স্বতন্ত্রতা স্বতন্ত্রতা হল কাল পর সর্বনাশের রাস্তা স্বতন্ত্রতা হলো सर्वनाशर रास्ता साधक जत अनुभव करें अथई सागरे पड़े गे दुखे सागरे संसार दुख जलधू पतित कम दूरबासनागत्य निराशये अवस्थाटा यतक्ष अनुभव ना ততক্ষণ পর্যন্ত সে কোনোদিনই বাজবার রাস্তা খুঁজে পায় না শরীরটাকে বাঁচাবার চেষ্টা করতে পারে কিন্তু বাস্তব যাকে আমি বলে তাকে বাঁচাবার রাস্তা সে খুঁজে পায় না হয় না মানুষ যতক্ষণ পর্যন্ত অনুভব না করে আমি অসুস্থ ততক্ষণ সে বৈদ্যের কাছে যায় না যখনই সে তার অঙ্গের কোনো অংশের কোনো বিপদ মনে করে এখন আমার অসুবিধে হচ্ছে সেই সময় সে বৈদ্যের কাছে ছোটে তার আগে যায় না সেরকম ভজন রাজ্যের প্রারম্ভিক কথাই হল যে সাধক নিজের যে অবস্থাটা দুঃস্থ অবস্থা এটা সে অনুভব করেছে কি না যে যতটা পরিমাণে নিজের দুস্থ অবস্থাকে অনুভব করবেন সে ততটা পরিমাণে কাতরভাবে গুরু বৈষ্ণবের কাছে স্মরণাগত হবে এটা শরণাগতির যে পরিমাণে শরণাগতি হবেন সে পরিমাণে আবার গুরু বৈষ্ণবের কৃপাও পাবেন এগুলো সব একটার সঙ্গে একটা জড়িত রয়েছে সেই জন্য সরসুই ঠাকুর জানাচ্ছেন স্বতন্ত্রতা হলো কাল পর সর্বনাশের রাস্তা এই পথে যারা গেছেন তারা কেউ আজ পর্যন্ত ফেরেননি মহাজন জেনো গত সো পান্থা এটি পথ যে পথে মহাজনগণ গমন করেছেন আমার নিজের ইচ্ছা মতো করব গৌর কিশোর দাসবাজি মহারাজ নিজের ইচ্ছা মতো চলছেন মূর্খ মানুষ অনেক তর্ক বিতর্ক করে ছিল শ্রীধর গোস্বী মহারাজ কেন মাতাজির থেকে সেবা নিচ্ছেন এইসব অনেক রকম পার্শবিক প্রশ্ন উত্থিত হয় বাসবিক কথা হলো এই মানুষ যে যে নিম্ন স্তরে থাকে সেই স্তরে থেকে উচ্চ জগতের সব বিষয়গুলো চিন্তা করতে গিয়ে তারা ভ্রমে পতিত হয় শুধু ভ্রম বললে হবে না তার অপরাধে পতিত হয়ে পঙ্কে পতিত হয়ে সর্বনাশ বরণ করে বাস্তবিক কথা হল ছিল সরস্বতী ঠাকুর জানিয়েছেন প্রাকৃত বুদ্ধি লইয়া অপ্রাকৃত বৈচিত্র্যে দোষারোপ করতে যাওয়া এটা নির্বুদ্ধিতার লক্ষণ এটা সম্ভব হয় না যে যে অবস্থায় রয়েছে সেই অবস্থার থেকে দ্যাট মাচ হি ক্যান থিঙ্ক ওইটুকুও সে ভাবতে পারে কিন্তু এর উপরের যে ভাবনাটা সেটা ভজন করে উঠতে হবে ভজন করে যতক্ষণ পর্যন্ত সেই স্তরে না উঠবে ততক্ষণ পর্যন্ত তার পক্ষে এখান থেকে বসে যে স্পেকুলেশন সেখান থেকে বসে একটা চিন্তা করছে অ্যাজামশন এটা হবে না এটা করতে গিয়ে সব সর্বনাশ বরণ করেছেন সমস্ত যারা যারা এটা করেছেন তাদের কোনো লাভ হয়নি শ্রী চৈতন্য চরিতামৃত আলোচনা প্রসঙ্গে আমরা দেখতে পেয়েছি সেখানে শ্রী সনাতন গোস্বাইজি যাকে ভগবান বলেছেন তুমি সব জানো তোমার নাহি তাপত্র হয় জানি সাধু পুষে দাঢ়ড লাগি আরবার। এখানে সনাতন গোসাই নৃত্য পার্শ হলেও এইসব প্রশ্নগুলো করবার দরকার ছিল আমাদের মতো মূর্খের জন্য আমার মতো মূর্খের জন্য বোকা এগুলো প্রশ্ন আজকে উঠেছে বলেই শিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বৈষ্ণবদের আদেশে এই সব চৈতন্য চৈত্যিত সংকলন করেছে কি করে করলেন উনি বলছেন আমি জানি না এ গন্থ লেখায় মরে মদন আমার লিখন যেন সুখের পঠন আমি কিছু বুঝতে পারছি চোখে দেখি না হাত কাঁপে এরম কাঁপছে কি করে লেখি বড় অদ্ভুত তিনি নিজে বলছেন এগুলো বিশ্বাস হতে চায় না আমার সবসময় মনে হয় আমি গুরু বৈষ্ণবের সঙ্গে একই একই রকম তো অবস্থা এগুলো বোঝা যায় না সেই জন্য আলোচনা প্রসঙ্গে যে আলোচ মানে এখানে ছিল সনাতন গোস্বাইয়ের যে এখানে প্রশ্ন তার উত্তর দিতে গিয়ে যেখানে মহাপ্রভু সব বলছেন সম্বন্ধ সম্বন্ধবিধ প্রয়োজন বলেছে কৃষ্ণ কৃষ্ণ ভক্তি প্রেম তিন মহাদন বেদাদি সকল শাস্তে কৃষ্ণ মুখ্য সম্বন্ধ তার জ্ঞানে অনুষঙ্গে যায় মায়াবন্ধ যেখানে কৃষ্ণ থাকবেন সেখানে মায়া থাকতে পারেন এটা হতে পারে না যদি মনে করেন যদি মনে করো তোমরা আলো আছে আলোতে রয়েছ একই সঙ্গে আলো এবং অন্ধকার আছে এটা কী করে হয় না যেখানে আলো আছে সেখানে অন্ধকার নেই যেখানে অন্ধকার থাকবে সেখানে এক সঙ্গে থাকতে পারে যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার যেখানে কৃষ্ণ সেখানে মায়ার অধিকার নেই তার্কিক ব্যক্তি বলছেন অজ্ঞানটাই তো মায়া তাহলে আমরা দেখলাম যখন শ্রীকৃষ্ণ ভগবান গোকুলে বাল্যলীলা করছেন তখন যশোদা মা রোহিণী মা এরা তো ভগবানের নিজজন ভগবানের থেকেও অভিন্ন তাহলে তারা কেন মায়া পড়লেন কখন মায়া পড়লেন বলে যে পুতনায় এলো বুঝতে পারলেন না কেন পুতনায় এসছিল তো সেখানে সুন্দর ব্যাখ্যা করা হবে দশম স্থান দিতে যে ওটা কী জন্য হয়েছে স্বজন বিমোহিনী মায়া ভগবান করেছেন করে লীলা পুষ্টির জন্য ওগুলো করেছেন এটা জগতের লোকের যে অজ্ঞান তার সঙ্গে সমান নয় ভগবান এগুলো লীলা পুষ্টির জন্য করে থাকেন জোর করে আনন্দ বর্ধনের জন্য সেইগুলোর সঙ্গে জড়জগতের লোকের যে অজ্ঞান এটা তুলনা করা যায় না আর অজ্ঞানতমের নাম কহিয়ে কৈতব ধর্ম অর্থ কাম মুখ্য আদি এইসব তার মধ্যে মুক্ষ বাঞ্ছা কৈতব্য প্রধান যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় আন্তর্দায় জগতের লোক কিন্তু ধর্ম অর্থ কাম মুখ্য ধর্ম অর্থ কাম মুখ্য আর মুখ্যটাও ভাবে মুখ্যটাও তাদের কাছে বিচার ব্যাপার ধর্ম অর্থ কাম আর ধর্ম অনেকে চিন্তা করবো অর্থ আর কাম সব বাদ গিয়ে গিয়ে এখনকারি কামেতে ঠেকেছে বোঝা গেল ধর্ম অর্থ কাম মুখ্য এখনকারি কামেতে ঠেকেছে কলিকাল তো সেই নিজের নিজের নিজের সেন্স গ্র্যাটিফিকেশান আমি কি করে আমার ইন্দ্রিয়গুলোকে মজা দেবো এছাড়া আমার আমার দেখার দরকার না আমি আমার আমার প্রয়োজন নেই তোমার কি হচ্ছে দেখার মোটেও তাই হচ্ছে আমার দেখার দরকার নেই সে ভক্ত হয়েছে সে তার পাশের ভক্তকে দেখবে না এগুলো তো দুঃসহ ব্যাপার আমরা কল্পনা করত না কোথা থেকে এইসব বুদ্ধিগুলো আসছে কৃষ্ণ ভজন করলে তো এরকম বুদ্ধি আসে না কখন চবার বিকলিত হয় কিন্তু কার জন্য কি উপকার করবে চিন্তা কর। কৃষ্ণ ভজন সংক্রান্ত উপকার কৃষ্ণ উপদেশ করা কৃষ্ণ সংক্রান্ত বিষয় জানিয়ে দেওয়া এতেই পরোপকার এ সম্বন্ধে আমি কোনো সময় বিকেলের দিকে সবার সম্মুখে আলোচনা করবো পরোপকার কাকে বলে বাস্তব সে সমস্ত কিছু আলোচনা করে ভাগবত শুরু করবো বিকেলে কোন সময় এখন প্রশ্ন হল এই যে যাহা কৃষ্ণ তাহা নেই মায়ার অধিকার কথাটা বাস্তব সত্য কৃষ্ণ যেখানে যেকার মায়ার অধিকার থাকতে পারে না হয় না এটা এখানে শ্রী চৈতন্য মহাপ্রভু বলছেন মুখ্য গৌণবৃত্তি কিংবা অন্যায় ব্যতিরেখে বেদে বেদের প্রতিজ্ঞা কেবল কহে কৃষ্ণকে মহাপ্রভু বলছেন মুখ্য মুখ্যরূপে সোজাসুজিভাবে হ্যাঁ অন্যয়ভাবে গৌণমানে ব্যতিরেকভাবে গৌণভাবে মুখ্য গৌণবৃত্তি কিংবা অন্যয় ব্যতিরেখে মুখ্য হচ্ছে সোজা সুজি বলল হ্যাঁ গৌণ হচ্ছে হালকা করে বলা হল গৌণ মুখ্য গৌণ বৃত্তি কিংবা অন্যায় ব্যতী রেখে ভাবে বেদের প্রতিজ্ঞা কেবল ক হয় কৃষ্ণকে কিন্তু আমরা দেখি গীতাতে ভগবান বলছেন বেদাহা পুষ্পিত বাচা বেদের যে পুষ্পিত বাচা মানে বেদে যে যে সমস্ত লোভগুলো দেখানো আছে এটা করো তোমার ছেলে পেলে নেই পুত্রেষ্ট যজ্ঞ কর পুত্র পাবে এই এই কর এইগুলো কর তুমি আচরণ এই এগুলো পাবে বেদে অনেক কিছু বলা আছে বেদে অনেক কিছু বলা আছে বেদকে বলা হয়েছে অপৌরুষেয় অর্থাৎ কেউ রচনা করেনি বেদ নিজে নিজে আবির্ভাব হয়েছে নিজে শত আবির্ভূত হয়েছে। শ্রীমাদ ভাগবতী মহাপুরাণ জানাচ্ছেন বেদ হ্যাঁ সাক্ষাৎ কী ঈশ্বর আত্মত্বাত তত্র মূ্যন্ত্রী সুরহীয় বেদ যেহেতু ঈশ্বর ঈশ্বর অর্থাৎ ঈশ্বরের সঙ্গে অভিন্ন বেদ সেই তত্র মূ্যন্তী বলতে যে ঊর্ধ্ব ঊর্ধ্ব যারা আছেন উপরে যারা বড় বড় দেবমণি ঋষি তারা এই সমস্ত সুরয় দিব্য সুরীগণ এক কথায় তারা সব মোহ প্রাপ্ত হন তারাও বুঝতে পারেন এই ভগবান গীতাতে এই কথা চৈতন্য চৈতামেদের গীতা সিদ্ধান্ত একই সর্ববেদৈশ্বর হমেব বেদ্য ভগবান গীতাতে বলছেন সর্ববেদের কিন্তু বেদ্য আমি কিন্তু সর্বভেদের বেদ্য আমি হলেও সবাই কেন তো পাচ্ছে না তো যে যে বেদ আলোচনা করছে এইসব ব্রাহ্মণ কর্মকাণ্ডীগণ সব দে আর অল কনফিউজড দে আর অল কনফিউজ তারা পাগল হয়ে যেত তো এখানে এর লেখা আছে ও সব কি বলছে ওরা তো কোথা থেকে সাধুরা এসছে কথাটা বোঝা গেল গৌরী মঠের কথা গৌরীয় মঠে নাম লিখিয়েছে লোকরা তারাই বুঝতে পারছে না বাইরের লোকের কী দোষত গৌরী মঠের কথা বোঝা খুব কঠিন যারা প্রচুর পরিমাণে কিপা পাবেন গুরুপাদ পদ্মের গুরু বৈষ্ণবের নিত্যানন্দের গৌরাঙ্গ মহাপ্রভুর তারপর তারা গৌরী রাধারাণী তার যে তার যে দল আছে সে গৌরিয়া তো তারা বুঝতে পার একবারে এইগুলো বোঝা যাবে সেই জন্য এগুলো কিপা সাপেক্ষ সেই জন্য ভগবান গীতাতে বলছেন যদিও সর্বভেদের বেদ্য আমি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না সমস্ত কর্মকাণ্ডে লক্ষ লক্ষ লোক ভারতবর্ষ জুড়ে তারা সব কর্মকাণ্ডের বিভিন্ন শাখা পর্যালোচনা করছেন করে নিজ নিজ সুবিধাকে দহন করছেন এক্সট্র্যাক্ট করছেন করে নিজ নিজ রাস্তায় চলছেন সব ভ্রান্ত পথে চলছে কিন্তু কেউ ভক্তির সে বাসল যে ভক্তির কথা কেউ বুঝতে পারছেন অনুভব করতে পারছেন সেই জন্য মুখ্য গৌণ বৃত্তি কিংবা অন্যায় রেখে বেদের প্রতিজ্ঞা কেবল ক হয় কৃষ্ণকে শ্রীমদ ভাগবতী মহাপুরাণে এগারো নম্বর স্কন্দতে এক একুশ অধ্যায়ে বলছেন কিম বিধত্তে কিম আষ্টে কিম অনুদ্য বিকল্প এ इत्यास्या हृदयम अन्यो मद बेद मांग मांग विकल पा, हते इदय लोकनाधत्तेधत्ते हेते शस्था मेद मैयात्रु প্রতিষিদ্ধ প্রতিদী হম বলছেন বলছেন বেদবচন সকল প্রহুপাদ এটা লিখেছেন হ্যাঁ ভক্তিবীন ঠাকুর লিখেছেন ভক্তিবীন ঠাকুর অমৃত প্রভাবভাষ্য আর প্রহুপাদ অনুভাষ্য লিখছেন এ দুজনের কিন্তু মতামত একই ভিন্ন দিক থেকে আলোচনাগুলো করছেন কিন্তু দুজনের সিদ্ধান্ত এক যেটাই ভক্তিমোদ ঠাকুরের সিদ্ধান্ত সেইটাই ছিল প্রভুপাদের সিদ্ধান্ত যেটাই বহুপাদের সিদ্ধান্ত এটাই ভক্তিময় ঠাকুরের খালি রিপ্রেজেন্টেশন খালি রিপ্রেজেন্টেশনের একটু পার্থক্য কিভাবে উপস্থাপনা করা হয়েছে ভক্তিময় ঠাকুর এভাবে উপস্থাপনা করেছেন বহুপাত এইভাবে উপস্থাপনা করে তুলে ধরেছেন সেইটাতে চমৎকারিতায় একটু পার্থক্য থাকতে পারে সিদ্ধান্ত কত এক সেই জন্য সেখানে আমি তাদেরটাই বলে শোনাচ্ছি নিজে কোনো মন্তব্য আমি করব না বলছেন বেদবচন সকল কাহাকে বিধান করে এবং কাহাকেই বা প্রতিপন্ন করে কাহাকে উদ্দেশ্য করিয়া বিকল্পনা করে বেদের এই রূপ তাৎপর্য আমি ব্যতীত আর কেহ জানে না ভগবান বলছেন উদ্ধব আমি বলিতেছি আমাকেই বেদবচন সকল সাক্ষাৎ বিধান ও অভিধান করে এবং আমাকেই বিকল্প দ্বারা উক্তি করে বিকল্প দ্বারা উক্তি করে আমি সর্ব বেদার্থের একমাত্র তাৎপর্য যেটা কি ভগবান বলেছেন আর বেদ মায়ামাত্রকে বিচার করিয়া তাহাকে পরিশেষে সম্পূর্ণরূপে নিষেধ করতো প্রসন্ন হয় বেদ কিন্তু এখন এর মধ্যে প্রশ্ন আসবে বেদ বলছেন যদি সর্ব বেদ রহম্য বেদ্য হয় তাহলে লোকরা কেন এত পাগল হয়ে যাচ্ছে উল্টোপাল্টা বুদ্ধি হচ্ছে কেন সেখানে কেন ভিন্ন ভিন্ন উপদেশ করা আছে কেন বেদ পড়ার সঙ্গে সঙ্গে ভক্তি পেয়ে গেলেই হয় হচ্ছে না কেন সেটার উত্তর দিতে গিয়ে বলছেন এই জগতে যত লোক জন্মেছে তোমার যদি জমজ ভাই থাকে তোমার যমজ ভাইটাও তোমার সঙ্গে সমান হচ্ছে না মনোবৃত্তি হচ্ছে কি হচ্ছে তার সঙ্গে লড়াই লেগে যাচ্ছে একটা চোর হচ্ছে একটা উকিল হচ্ছে হ্যাঁ সত এখন প্রশ্ন হল যখন তোমার মায়ের পেট থেকে তুমি আবির্ভাব হয়েছো তোমার তোমার এক ভাই তোমার সঙ্গে একসঙ্গে জন্মেছে একই সময় জন্মেছে সেই সময় যমজ ভাইয়ের মধ্যেও মিল লেখা যাচ্ছে। তা তুমি কি করে আশা করো মটের ওই ওই ছেলেটা ওই যে ভক্তটা ওটাও আমার মতোই হবে আমার মতো সবাই হবে এটা ভজন রাজ্যের অত্যন্ত গুপ্ত কথা আলোচনা করছে আমার মতো সবাই হবে জগতের যত লোকগুলো আছে এই আশাটা হচ্ছে মূর্খের আশা আমার মতো জগৎ হবে তাহলে আমার সুবিধা হবে আমার মতো হোক আমার মনোবৃত্তি আমার চিন্তা চিন্তাধারা সব আমার মতো হোক তাহলে আমার সুবিধা হবে আমার মতো হবে এই চিন্তাটা করাই হচ্ছে মূর্খের আশা এটা করা যায় না বরং তুমি এমনভাবে ভগবত ভজনে প্রতিষ্ঠিত হও তুমি এমনভাবে নির্মতসর হও सकल प्रति समदिष्टि सम्पन्न हो जाते जदि क्यों दुष्ट व्यक्ति था तुम्हारे एस माथा नीचू कर जीतु तुम्हार भक्ति आपराध कर ले दुष्ट व्यक्ति मथा नीचू करबें यूल सिद्धांत कहे हमें सकल संगे एडजस्ट कर चलब मिले चलब ये जरा भाषण बोलें शुद्ध मुखे तरा भाषण ही নিজের গায়ের সঙ্গে যদি অপর কাউ স্পর্শ করে যায় বড় বড় চকুলো আমার গায়ের সঙ্গে তোর স্পর্শ হলো তুই অমানুষ আমি মানুষ আমি এত বড় সাধু সন্ন্যাসী কাপড়টা লেগে গেলে আমার ঝাড়বেন তাকে তো সাধুই বলবো না কেন স্বাস্থ্য বলছে না আমি নিজেও সাধু হইনি আমি কত কথা মনে করি স্পর্ধা প্রকাশ করাটা বড় কথা না তবে ভজনে যদি বড় সিদ্ধান্ত বলা হয় সেটাই ছোট ছোটো মুখে বড়ো কথা না বলা ছোট মুখে বড় কথা বললে সেটা অপরাধ হ ছোট মুখে বড় কথা বলা যাবো আচরণ যদি ঠিক যদি সে তীব্র কথা বলে সেটা করুণা হবে সেটা কিন্তু অহংকার হবে না কেন সে রূপগোস্বীপের সিদ্ধান্ত তোমরা জেনেও জানো না সেখানে রূপগোস্বাইপ বলেছেন উপদেশামৃথে হ্যাঁ বাচ বেগম ক্রোধ বেগম হ্যাঁ এই সমস্ত কিছু হ্যাঁ উদরোপস্ত বেগ যা কিছু আছে সমস্ত কিছুকে যিনি বশীভূত করতে পেরেছেন যার কাছে প্রচুর পরিমাণে ভোগের বস্তু আছে সেরম্বরে নিয়ে যাও সেরকম ব্যক্তি সে জগৎকে শাসন করতে পারবেন এতেই রূপকোষ সেই বাদ বলেছে বা চেগম ক্রোধ হ্যাঁ ক্রোধ বেগম হ্যাঁ জিহা বেগম বেগ হ্যাঁ এতান বেগান ধীরহা সর্বামা পিমা পৃথিবী সশেষা সমস্ত পৃথিবীকে শাসন করবে তার পক্ষে সেটা দোষবাহ হবে না কিন্তু তুমি যদি অপর কাউকে শাসন করতে তোমার কিন্তু এটা হিংসা হয়ে যাবে মঠের মধ্যে সবাই সবাইকে শাসন করতে পারবে না করলে বিশৃঙ্খলা হবে মহান সাধু থাকবেন কেউ তবেই সে মঠ চলবে আমি কালকেও বলেছি জ্বলন্ত আদর্শ না থাকলে কেউ কোনো সেখানে সাধুগণ টিকবে না বাসন দিয়ে টিকবেন আর কি সব বিশৃঙ্খল লড়াই লেগে যাব একমাত্র ওই পথ সেই জন্য সেখানে বলছেন সবার প্রতি সমদৃষ্টি কার কি হলো শরীর খারাপ হলো কেক প্রসাদ পেলো না প্রসাদ নেই আমার প্রসাদটা এখনো আছে আমি পাইনি তাকে প্রসাদ দিয়ে দেবো এইভাবে যে মনোবৃত্তি যদি না হয় যত দিন যাবে তত আমি নিচুতে নেমে দেবো এটা সাধক জীবনের তো লক্ষণ নয় যত দিন যাবে আমি তত নিচে নেমে যাব এসছিলাম যখন তখন ভালো ছিলাম বলে অনেকে বড় আচার্য তাকে আচার্য সে করতে দুঃখে আমাকে বলেছেন মহারাজ যখন এসছিলাম তখন কি রকম আনন্দ ছিল অরিনাম করতাম কত সুখ হতো কী হলো বরন্ত কী হলো আর বলবো কি কী এবার বুঝিয়ে দেখো সবাই বলছেন প্রায় সবার একই কোয়েশ্চেন গো ভালোবাসেন আমাকে সব যে কোনো মঠে সে দেবানন্দ মঠে যাই চৈতন্য মঠে এখন চৈতন্যঠ ওরা লিখেছি বলে অনেকে উল্টো ভাবছে কিন্তু সবাই এসে কিন্তু আমাকে যে গেলেই সব ভিড় হয়ে ছড় হয়েছে সব ছেলেমেলেগুলো চলে ভালোবাসা আমি জানি না কেন দুঃখের কথা বলবো এসব আর দুঃখের কথা বলার মধ্যে ভাইটাল কথা হলো এটা মহারাজ বাড়িতে থাকতে তো ভালো ভালো বেশ ভালো লাগতো করতো সুন্দর সাধুর এ নাকি কীরকম এন হলো এবার কী উত্তর দেবো আমি কেচো করতে সাপ সবচেয়ে বড় দোষের বিষয় হল আমি নিজে আমি কেন আচরণ করতে পারছি না নিজে কেন আমি নিচে আদর্শ গ্রহণ করতে পারিনি যার জন্য অপর সব ক্ষতিগ্রস্ত হচ্ছে দোষটা তো আমার অপরের কাউ তো দোষ না সেই জন্য এখানে বলছেন বেদের প্রতিজ্ঞা কেবল ক হয় আমারে যেতু বিভিন্ন সংস্কারের জীব সকল জগতে রয়েছে তাদের প্রত্যেকের নিজ নিজ সংস্কার অনুযায়ী কিছু কিছু মঙ্গল লাভের তাদের স্বাধীনতা রয়েছে তারা ওই ওই সংস্কারে রয়েছে অতৈম বলে সমাজ থেকে তাকে ফেলে দেওয়া যাবে না সমাজে বিভিন্ন সংস্কারের সব জীব সকল রয়েছেন সেই সেই সংস্কারের জীবের প্রতি ভগবানের সবারই সমদৃষ্টি সেই জন্য তাদের যে যে সংস্কার সেই রুচিটাকে কেন্দ্র করে কিঞ্চিত মঙ্গলের রাস্তায় প্রভাবিত কর বোঝা গেল কিঞ্চিত মঙ্গলের রাস্তায় প্রভাবিত কর তাকে এগিয়ে নিয়ে তাকে রুচিটাকে এখনই যদি কেটে ফেল সে এমনিতেই মরিয়া সেই জীবাত্মাটা তুমি আর মঙ্গল করতে পারবে না সেই জীবাত্মাটা তুই মঙ্গল করো কোন জীবাত্মার মঙ্গল করতে গেলে প্রথমে তো তোমাকে প্রচুর সহ্য করতে হবে প্রচুর তে এমন বিভৎস আচরণ করছে তথাপি তোমাকে সহ্য করতে হবে জীবাত্মাটাকে জীবাত্মাটাকে বাঁচাবো সেই জন্য এখনই তাকে মারবো সব কিছু হবে না এই জীবাত্মাটাকে বাঁচানোর জন্য আচ্ছা ঠিক আছে তুই এইটুকু তো পারবি এই জায়গাটা ঝাঁট দিয়ে দিবি পারবি তো এটা করব এইভাবে তাকে তা সংস্কার থেকে পরিবর্তন সাধু সঙ্গে জেনে রেখো একশো একশো ভাগ হান্ড্রেড হানড্রেড বাস্তব সাধু সঙ্গে তোমার জীবন পরিবর্তন হবেই হবেই হবে না হয়ে পারে না যদি অপরাধ থাকে সেক্ষেত্রে আলাদা কথা কিন্তু পরিবর্তন হবে সাধুর সঙ্গে পরিবর্তন হয় সেখানে এই জন্য বলা হয়েছে সেই সেই সংস্কারের লোকগুলোর জন্য ভগবান করুণা বিশিষ্ট হয়ে বেদের মধ্যে বিভিন্ন শাখায় বিভিন্ন প্রলোভনের বস্তুগুলোকে রেখে দিয়েছে প্রলোভনের বস্তু আচ্ছা তুই নোংরা স্ত্রী সঙ্গ করিস না বাজারে দৌড়াস না এক কাজ কর বিয়ে কর বিবাহ কর বিবাহ করে বিবাহ করা মানে কি ভাগতে বলা রয়েছে পরিষ্কার বলছে বিবাহ করা মানে সংযত জীবনযাপন করা সংযত জীবনযাপন করা তাইতো ব্যবচার না সংযত জীবন অ্যাপ্রুভ বেদের বেদেতে অ্যাপ্রুভ অনুমোদন করা আছে ওকে ঠিক আছে বেদে অনুমোদন করা আছে তা তুমি বিবাহ করে দাম্পত্য জীবনযাপন কর কোনো অসুবিধের নেই দুজন মিলেই দুজনে মিলেই জগন্নাথের জন্য চিন্তা করো স্ত্রী যে রয়েছে তাকে ভোগ্যা চিন্তা না করে জগন্নাথের দাসী জগন্নাথের নৈবেদ্য রান্না করো সংসারটা দেখো সমস্ত কিছু তা সুখময় হবে এইভাবে রেগুলেট করে তাকে নিয়ে যাবে জগন্নাথের দিকে এইভাবে রেগুলেট করে তাকে নিয়ন্ত্রিত করে আস্তে আস্তে সে কিছুতেই শুনবে না সে মাংস খাবি খাবে বেদে বলে দিল ঠিক আছে যোগ্য করো যজ্ঞ বলি দাও বলি দিয়ে যে মাংস হবে এটা তুমি এ করবে বুঝে গেল নিবৃত্তি রিষ্ঠা নিবৃত্তি মার্গে পাঠাবার জন্য আরেক এখন তো আমার মাংস খেতে ইচ্ছুক করছে এখন খেতে পারবে না সেই আসবে মাসের শেষে অমুক দিন আছে ওখানে যোগ্য হবে যোগ্য হয়ে সেখানে তো সেখানে তো বলি করে কর এইসব কথা হ্যাঁ এইভাবে বেদ কখনই বলে না জী হিংসার কথা মহাপ্রভু কাজী কাজী সাহেবের সঙ্গে আলোচনা প্রসঙ্গে বলেছি কাজী সাহেব বলছে আমাদের দোষ দিচ্ছ তোমাদের তো আছে বেদেতে গোবধের বাণী আছে গৌ গৌ মা সব বলি দেয় মহাপ্রভু বললেন না গৌবধের কথা লেখা নেই ওটা জগদব অর্থাৎ তাজের বৃদ্ধ হয়ে গেছে সেটাকে বলি দিতে পারে সেই সাধু সেই ঋষি মণি ঋষি তারা তাকে বলি দেওয়ার পরে আবার দেবে জুড়ে দেবে পরশুরামের পিতা কি করলেন রেনুকাকে গলা কাটতে বললেন বলে মাকে মেরে ফেল ছেলে বাবা বলছেন বাবা বলছেন হ্যাঁ মেরে ফেল জমনদক নির মারবেনা কিন্তু একা পরশুরামকে বললেন পরশুরামকে বলছেন এই মাকে মারো তো সে কুঠার তুলে মাকে পুরো গলা কেটে ফেলে দিন তাই এবার পিতা সন্তুষ্ট হলো বর্ণা আশীর্বাদ বলল পিতা যদি আপনি সন্তুষ্ট হন তাহলে আমাকে এই আশীর্বাদ দিন মাকে যে এক্ষুনি হত্যা করলাম এক্ষুনি যেন জেগে ওঠে আর যেন কখনো অনুভব করতেই না পারে তার যেন স্মৃতি না থাকে আমি থেকে কেটে ফেলেছি কি সুন্দর কথা জেগে উঠলো তাহলে দেখো ওদের ক্ষমতা ছিল এরকম তাহলে মহাপ্রভু সুন্দর বলছেন যে গৌবধ করে না গোবদের কথা লেখা নেই তুমি ভুল বোঝো তা তারা এইভাবে করতো করে তাকে আবার পুনর্জীব পুনর্জীবন দিত আরো ভালো তো শরীর বেদে গোবাদ গোবেদের গোবদের কথা নেই এইভাবে মহাপ্রভু বলেছিলেন তা বেদেতে আমি হত্যার কথাও নেই এই লোকগুলো কি করবে এগুলো তো রুচি নেই তাহলে সেইগুলোকে কি করে আমি মার্কে আনব কোনোদিনই তারা জগন্নাথের ভজন করতে চাইছে না জগন্নাথের ভজন করায় তাদের অসুবিধা দেখা দিচ্ছে তাদের ইন্দ্রিয়গুলোর যে স্বেচ্ছাচারিতা তাদের গনের তাদের যে ইন্দ্রিয়গুলো আছে শরীরে বিভিন্ন উদরোপস্থ বেগ আছে এগুলোর যে স্বেচ্ছাচারিতা সেটাতে তাদের সুবিধা হচ্ছে না স্বেচ্ছাচারিতা তারা চাইছে এখন সেটাতে আমার কি করা আছে কিছু করার নেই জগন্নাথের ভজন করতে গেলে দু একদিকে স্বেচ্ছাচারীদের চালাবে আবার জগন্নাথের ভজন করে দুটো তো হয় না ভগবান তো চিদানন্দময় যে অবস্থায় রয়েছেন সেটা তো তোমার অবস্থার সঙ্গে সমান নয় সেই জন্য এখানে মহাপ্রভু বলছেন কৃষ্ণের স্বরূপ অনন্ত বৈভব অপার চিতশক্তি মায়া শক্তি জীবশক্তি শক্তিয়া। কৃষ্ণের স্বরূপ ভগবান বলছেন চৈতন্য মহাপ্রু বলছেন অনন্ত वैभव हमारे शेष करते प्रख्ञा पर प्रख् क्षेत्र ज्ञाख्या अविद्यार्म संज्ञान्या इत्यादि कथा चित शक्ति माय शक्ति জীবশক্তি আর এগুলো মহাপ্রু জানাচ্ছেন সুন্দরভাবে আর সেখানে বলছেন চিত ও অচিত জগৎ অর্থাৎ চিত ও জড় জগৎ তৎশক্তি পরিণত ও কৃষ্ণাশ্রিত যদি কেউ মনে করে এই যে জড় জগতের বস্তুগুলো আছে সবগুলো কোনোটাই কৃষ্ণ থেকে আসেনি কৃষ্ণ থেকে আসেনি তা তো হতে পারে না যেখানে বলছেন ভাগবতে যে অধর্ম অধর্ম অধর্ম এলো থেকে মারা আপনি যখন বলছেন জগতের কোনো কিছুই ভগবান ছাড়া আসেনি তাহলে অধর্মটা করতে গে এলো বলছো অধর্ম ভগবানের পিঠ থেকে এসছে তুমি বলে তা তো ভালোই হলো আমি অধর্ম করু না সেই কথাটা বলা হয়নি জগতে যা কিছু উৎপত্তি ভালো মন্দ তোমার কাছে বিচার ভালো মন্দ তোমার কাছে বিচার ভালো মন্দ দ্বৈতে ভদ্রাভদ্র সব মনধর্ম এই ভালো এই মন্দ এই সব ভ্রম। এই সব যারা অধ্যয় জ্ঞান প্রতিষ্ঠিত হয়েছেন তারা বুঝবেন কিন্তু ধর্ম অধর্ম যা কিছু এগুলো বিচার জগতের জন্য উপস্থাপন করা হয়েছে বাইরের দৃষ্টিতে কোনোটা নোংরা কোনোটা ভালো হ্যাঁ অনুকূল প্রতিকুলের বিচার তো অবশ্যই আছে বিচারে কিন্তু সবগুলোর প্রশ্ন হল এগুলো সব এসছে করতে ভগবান থেকেই তো এসছে ভগবান যখন ভগবান ছাড়াই যখন দ্বিতীয় কোনো সোর্স নেই দ্বিতীয় উৎস তখন এসছে কোথেকে ভগবান থেকে সেই জন্য এখানে বলছেন যে চিতশক্তি মায়া শক্তি জীবশক্তি আর এই যে রয়েছে এগুলো বিভাগ করে চিৎ এবং অচিত জগতের যে কথা বলা হয়েছে এবং মায়াবাদীরা বলছেন ব্রহ্মসত্য জগৎ জগৎ মিথ্যা কিন্তু ব্রহ্মসত্য জগৎ মিথ্যা মহাপ্রভু সেখানে বারানসীর সিদ্ধান্ত দিয়েছেন যে কথাটা হতে পারে না জগতে যা কিছু দেখছি এটা মিথ্যা এটা নয় মিথ্যা না ক্ষণভঙ্গ এটাতে তোমার আসক্তির দরুন মায়ার মায়ার বৈভব এই বৈভব তোমাকে একটা আবরণের মধ্যে ফেলে দিয়ে তোমাকে একটা ভগবানের চিন্তা থেকে বিরত রেখেছে বোঝা গেল কি তাহলে বাস্তবিক পক্ষে এই যে জগতের মায়া এর কর্মটা কি এ তোমাকে ভগবান শ্রীকৃষ্ণের মুখে যেতে দিচ্ছে না বা ভালো করে বলতে গেলে আরো পরিষ্কার ভাবে যেহেতু তুমি জড়োভোগে উন্মুখ হয়েছ সেই জন্য তোমাকে নিকটস্থ মায়াতে জাপটাই যেতে হবে নিকটস্থ মায়া তোমাকে জাপটে ধরেছে কি জন্য নিকটস্থ মায়া মানে মায়াটা তো একটা শক্তি মানে নিকটস্থ মায়া মানে তোমার নিকটে এমন কোনো লোভনীয় বস্তু আছে যেটা তোমার চাই ওই কন্যাটাকে দেখলে ওই মেয়েটাকে তোমার চাই ওইটি তো মায়ারূপে এলো বোঝা গেল মায়া তো একটা ব্যাপক ব্যাপার বলছে এটা বিশাল ব্যাপার মায়া তো ভগবানের চারটি কথা মানে মায়া হচ্ছে কোন শেষ নেই নিকটস্থ মায়া তারে তার এ ধরে কথাটার মানে কি হলো হ্যাঁ নিকটস্থ মায়া তার জপটা ইয়া ধরে কথাটার মানে কি হল মায়াদেবী ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে তোমার সামনে এসে প্রলোভনের সৃষ্টি করছে আর তুমি তাকে জপতে ধরছ ওটা চাই না এটা করে নিকটস্থ মায়া তারা জপ এই অবস্থাতে তোমার সুবিধে হচ্ছে না বিব্রত পড়ে যাচ্ছ তাহলে মায়াবাদীরা যখন বলছেন ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা তখন অচিন্ত ভেদাভেদ সিদ্ধান্তে অনেক গোপন কথা আছে সুন্দর বলছেন তারা বলছেন ভগবান ভগবান হচ্ছেন এই ব্রহ্ম বিকারপ্রাপ্ত ব্রহ্ম বিকারপ্রাপ্ত হয়ে এই জগৎ হয়েছে আর ব্রহ্ম বিকারপ্রাপ্ত হয় কথাটা শুনলেই তো দুঃখ হয় ব্রহ্ম বিকারপ্রাপ্ত হবে নিষ্কলঙ্ক নিষ্কলঙ্ক সেই ব্রহ্ম সেই ব্রহ্মকে বলছেন যে সে হবে সে বিকারপ্রাপ্ত হলে কি করে আমরা মেনে নেবো তো সেখানে সিদ্ধান্ত কী সেখানে চৈতন্য মহাপু বলছেন যে যদি জড়জগত দেখা যায় একটা স্পর্শমণি পাওয়া যায় স্পর্শমণি আছে পেয়েছে তো সনাথন গোসাইও যদি দেখা যায় যে জগতের স্পর্শমণি লোহা সঙ্গে স্পর্শ করলে হয়ে যায় সোনা হয়ে যায় তো তাহলে জগতে যদি ওই স্পর্শমণি লোহাকে স্পর্শ করে আয়রন গোল্ড হয়ে যায় হয়তো তা কি করে হলো কিন্তু স্পর্শমণিটা নিজের কি কোনো পরিবর্তন হয় তাহলে মহাপ্রভু যদি জগতে জগতে যদি এরকম ধরনের ক্ষমতা থাকে যে স্পর্শমণি লোহাকে স্পর্শ করে সুবর্ণ পরিবর্তন করছে তাহলে তুমি ভগবানের ক্ষেত্রে কেন অবিশ্বাস করছো কেন তুমি মেনে নিতে পারছো না কি কারণে ভগবান পারবে না ভগবানকে বিকারই হতে হবে ভগবান বিকার বিকারপ্রাপ্ত হবে এটাকে কোনো সিদ্ধান্ত হলো মায়াবাদীর সিদ্ধান্ত ভগবান বিকারপ্রাপ্ত হলো হয়ে এই জগৎ পরিণতি হয়েছে বল শক্তির পরিণতি চৈতন্য অচিন্ত ভেদাবের তত্ত্ব কোনো সময় শুনবে ওঠো ওঠো পরে ওঠো নিচে পড়ে যেও না যত উপরে উঠবে তত আনন্দ পাবে উৎসাহ পাবে প্রচুর ওঠো পড়ে মরার মতো পরে থেকে লাভ কী আছে হ্যাঁ লাভ আছে কী পাবে কেন ত্যাগত জীবন লাভ করলে এত আনন্দময় জায়গায় এসছো কিছু পাচ্ছ না দুঃখের ব্যাপার সেই জন্যও সেখানে বলছেন যে অচিন্ত ভেদাভেদ সিদ্ধান্ত প্রত্যেক গৌরী ও যারা আছেন তারা জানতে হবে বিশেষ করে যারা নিজেদেরকে অভিমান করছে আমি প্রচারক প্রচারক বলে অভিমান করছেন অচিন্তা ভেদাবের সিদ্ধান্তে পরিপূর্ণ প্রতিষ্ঠিত হতে হবে নচেত মায়াবাত সিদ্ধান্তই তাদের গ্রাস করবে এই জন্যই বলেছেন এই জগতে যারা আছেন যারা আছেন ভজন লাইনে এসছেন তাদেরকেও বহুপাত বলছেন তারা নুনধিক যারা প্রচারের জন্য ব্যস্ত হয়েছেন তার কথা মিথ্যা হবেন ওই দা মায়াবাদ বিচারে আকৃষ্ট রয়েছে পরিপূর্ণ বিশুদ্ধ অবস্থা হন নাই বহুপাদের কথা যেহেতু তেল মাখানোর কথা নয় সেহেতু কেউ মেনে নিচ্ছে না রেগে যাচ্ছে এখন বহুপাদের সিদ্ধান্ত থাকলে হবে না বহুপাদের সিদ্ধান্ত ভক্তিম ঠাকুরের সিদ্ধান্ত না হলে গৌড়ীয় মঠ নামক অপ্রাকৃত রাধারানীর যে সেবার পদ্ধতি এটা চালাতে পারবে না সোসাইটি চালাতে পারো কাজ চালাতে পারো ঠেকা কাট এই কি করবো ওকে তাড়িয়ে দেবে কি করব মারা আমার সেবাটা কি করবো তোমার মতো লোকের ওর আমি জুটবে যারা ওরকম দুর্বল তাদের ওরকমই লোক জুটেছো কথা যেরকম তার সেরকম লোক জুটবে কথা তো এরকম লোক আছেন আসেন হ্যাঁ এখানে বলছেন যে এখানে বৈকুণ্ঠ ব্রহ্মাণ্ডগণ শক্তি কার্য হয় স্বরূপ শক্তি শক্তিকার্যের কৃষ্ণ সমাশ্রয় তালে বৈকুণ্ঠ বলছেন বৈকুণ্ঠ কখনো কখনো মহাপুরুষদের কাছে অনেক নিচু ব্যক্তিও চলে আসে কোনো সৌভাগ্যক্রমে এসছে তাদেরকেও পরিবর্তন করতে হবে করা যায় সেইটা প্রমাণ কি বাজে লোক আসে না এই আমি বলছি না আসতে পারে কিন্তু তাকে বাজে রেখে দেব তার নিচু জাতি নিচু ভাব ওটাকে বজায় রেখে দেব দিয়ে আমি তাকে কিপা করু এটা হয় না তা এটা হয়নি যখনই আমি তাদের কৃপা করলাম তখন তার আর ওই অবস্থাটা কী করে রইল পরম পুঁজিবাদ কেশব মহারাজের ভজন কুটিরের সামনে পরম পুঁজিবাদ কেশব গোস্বামী মহারাজের সামনে সবাই যেতে পারতেন না প্রহুপাদের সামনে তো কেউই না গুরুমা বলতেন প্রহুপাদের সামনে কে উঁকি মারতে পারতেন না ভয় দূরে থাকতেন বা বা প্রহুপাত আর পরম পুজোবেদ কেশব গোস্তি মহারাজের ভজনকুটির সামনে কেউ যেতে পারতেন না ভয় হঠাৎ একটা ব্যক্তি বাতকুল্লা থেকে তার সেই লোকটার নাম বলবো না সে এখন বৃন্দাবনে বড় সাধু হয়েছে আমি নাম বলবো না সন্ন্যাস হ্যাঁ নিজের ফটো পূজা করা এই করা অনেক কিছু নাম বলে দরকার নেই কিন্তু সে এমন একটা ধাতু ক্ষয় হয়ে হয়ে এমন হয়েছে যে পঙ্গু বলা যায় যেরকম পরে থাকে মুখে একটু জল দিলে খায় মরার মতো এখান থেকে এখান চলতে পারে না এই করতে করতে তা মরাপ মরণাপন্ন অবস্থা বাড়ি থেকে প্রায় তাকে তাড়িয়ে দিয়েছে বলবি পড়ে থাকে কে খাওয়া দেবে তোকে খালি খেতে পারে আর কিছু করতে পারে সে তখন কোন মতে কাউ শুনেছে সাধু কথা দেবানন্দ গরিয়া মঠের গেটের সামনে এসে এখানে ওখানে একটু পোষাচ্ছা নেয় পড়ে থাকে বলে আমাকে একটু কৃপা করুন আপনারা সব আপনাদের মঠে থাকবে দুধ মটে থাকবে অপদার্থ এখনই মোড়ে রয়েছে মরা টাকি বাঙাল বলে ঢাকায় লোকগুলো মরা টাকি টাকি মানে লেটা মাছ মরে গেলে লেটা মাছ কেউ খায় না এটাও তাদের মহিমা জড় জগতের লোকগুলো কত বড় মহিমা হ্যাঁ মরা টাকি বলে এখনি মরে রয়েছে একেবারে মঠে ঢুকিয়ে জঞ্জাল ঢুকাব বুঝে দূর হক প্রসাদ নিবি নে খাই হয়ে থাকে বার করে সে যায় না কোনো মতে সৌভাগ্য কমে এক ভালো সাধুর সঙ্গে তার হঠাৎ দেখা হয়ে গেছে ওই মঠেরই তাকে বলছে আমাকে একটু ওরা সব তাড়িয়ে দেয় আমাকে একটু মঠে জায়গা দিন না ঠাকুর সে তখন গোপনে বললে এক কাজ কর তোকে বাঁচাতে পারে একজন কে ওই চ তোকে গিয়ে আমাদের গুরু মহাজের গেটের সামনে তোকে ফেলে দি আস ওখানে থাকবি পড়ে তারপরে উনি যদি বেরোয় যদি দরজা তোকে দেখে ফেলে ব্যাস তোকে যদি কৃপা করে হয়ে যাবে এরা যারা তোকে তাড়িয়ে দিয়েছে বা যা প্রসাদ দিচ্ছে এদের সবাই পরম তোর পরম মঙ্গল যেন করতে পারবে না চল ওর কাছে গিয়ে আস বলে ও কি করে যে না করে সবাই খেতে গেছে কোন গেছে ওখানে দিয়ে গুরু মহাজের ভজন কুটিরের সামনে গেটের সামনে ফেলে দিয়ে চলে এসছে ওপরে রয়েছে ওখান পরম পুজোর কেশব গোসিমে কোনো সময় দরজা খুলেছে কে তুমি কে ভয় পেয়ে গেছে আমায় বাঁচানব কাঁদতে আরম্ভ করেছ মা পুরুষ একটা হয় আমার এই অবস্থা আপনি বাঁচান তার করুণা হয়ে গেল মটে থাকবে হ্যাঁ মটে থাকবো কী বা করুণা বলে তাকে এবার আস্তে আস্তে কিছুদিন থেকে আস্তে তৈরি করে তার শরীরকে মজবুত করে তারপর হরিনাম দিলেন এখনো পর্যন্ত সে রয়েছে সন্ন্যাস হয়েছে এই ভাবে তাকে মা দিয়েছেন পরবর্তীকালে সে সন্ন্যাস দিয়েছে কাত থেকে ছিল ভক্তিপ্রমদ পুরী গুরু সিং গুরুমাহাজের কাছেও এরকম ঘটনা ঘটেছে সেখানে এক ব্রহ্মচারী তার মাথা খারাপ হয়ে গেছে ওপর থেকে পরে কেশিঘাটে অনেকদিন আগে কথা তাকে এরক তাকে বাঁচাবার জন্য গুরুমা ফনেতে দে বললেন বাবা এর সেবাটা আমার সেবা মনে করুন গুরুমা বলতে হবে না এসব কথা এমনিতেই আমি সেবা করব তার গোমত পরিষ্কার থেকে মরমরো অবস্থা কেশিঘাটের ওপরে বাঁধর তারা করেছে তার ব্যাকরণ বই নিয়ে গেছে খুব ভালো স্টুডেন্ট ছিল মানে ব্যাকরণের এক নম্বর ছাত্র ছিল হঠাৎ তার কি হলো ঢাকায় রাজশাহী জেলার ছেলে সেখান থেকে পড়ে গেল আমি যখন লেখালেখি করছি ভেতরে কেসিঘাটের মন্দিরের ভেতরে হঠাৎ বোঝবাসীরা তো বাবা গির গিয়া আমি বাবা গির গিয়া কোন গিয়া। তা আমি হলাম যে যে দুষ্ট ছেলেটা ওটাই বলতে পারা বলতে গিয়ে বলল বাইরে এসে দি গিয়ে ও মা যে একবারে শান্ত জলের মতো শান্ত সেই মানে সেই পড়ে গেল। আর ভাগ্যিগল তার মাথায় দুটো মাংকি ক্যাপ ছিল লো সেটা হচ্ছে কি ওই উলের টুপি দুটো এইজন্য তার ইম্প্যাক্ট তার যে আঘাতটা লেগেছে অ্যাকচুয়াল যদি ভেতরে যেত ডাক্তার বলছো সঙ্গে সঙ্গে ও কি করে বেঁচে রইলো তা জানি না আর গিয়ে যখন মরছে হরে কৃষ্ণ হরে এরম বলছে তাকে নিয়ে যাব কি করে জানি না গাড়ি ভাড়া করে সঙ্গে টাকা নেই কেশবজি গৌরী মাস থেকে ধার করে নিয়ে গিয়ে তাকে বাঁচানো ঘটনাটা একটু না বললে বোঝা যাবে না সেখান থেকে ছেলেটা যখন বাঁচলো তখন এসে শ্রী চৈতন্য গরি আমার কলকাতায় তাকে একটা ঘরে রেখেছি ঘরে জানলাগুলোকে ভেঙে ফেলছে এত শক্তি তাকে খাওয়াতে গেলে আমাকে খালি মারে না তাকে খাওয়াই পাইখানা সব কিছু করা এমনকি তার লিঙ্গারে ঘা হয়ে গেল। সেগুলো কে তার মলম দেওয়া ক্যাপ কত কিছু পরিচয় সেই ছেলেটা যখন মটে এলো এসে ক্ষিপ্ত হয়ে গেছে কোন কোন অপরাধ করেছে কিভাবে কে জানে সে একবার গালাগাল দিচ্ছে সাধু তার মাথায় জল ডালা হচ্ছে হরার উপরে বালতি দিয়ে অজস্র গালাগাল দিচ্ছে গুরু মাছ ঘরে রয়েছে আমাকে জিজ্ঞেস করো বাবা কেউ এরকম মানে গালাগাল মহারাজ অশীত কৃষ্ণ এরম হয়েছে মাথা খারাপ হয়ে গেছে গিয়ে এরম অবস্থা হয় বাবা অত বিশাল অপরাধ হলো মহারাজ এটা সিদ্ধান্ত হলো ও পাগল হয়ে গেছে ও তখন না বাবা অপরাধ সেটা তোমার যে অবস্থাই হোক অপরাধ লাগবে পাপ হবে না পাপটা অজ্ঞান অবস্থায় হয় না কিন্তু অপরাধ যেটা সেটা কিন্তু ছাড়বে না অপরাধ হবে তাকে এই যে অবস্থাটা হলো তার তাকে যে নিয়ে গিয়ে এবার ছেড়ে দেওয়া হলো গেলে সাত সাত ভজন ভজন সব চলে গেল সব নষ্ট হয়ে গেল কথাটা বোঝা গেল কী বললাম তো এইভাবে তার সব বনাশ হয়ে গেল তো যেখানে বলা হচ্ছে যে বৈকুণ্ঠে হচ্ছে ব্রহ্মাণ্ডগণ শক্তির কার্য হয় তাহলে এই যে মায়াবাদীরা বলছেন যে শক্তির পরিণতি কিন্তু সিদ্ধান্ত শক্তির পরিণতি তাহলে সেই ব্যক্তিটাকে যখন সেরম গালাগাল দিচ্ছে লাস্টে বোধের মহারাজ আমাকে বললেন আমাকে আলাদাভাবে দেখি সবাই নানারকম পরামর্শ দিচ্ছে কে মেরে তাড়িয়ে দিন আর এরকমভাবে বিভিন্ন লোকের বিভিন্ন পরামর্শ বিভিন্ন রোগী বিভিন্ন পরামর্শ দিচ্ছে সবার পরামর্শ শেষ হয়ে গেছে আমাকে এবার আলাদা রাত্রে ঘরে ডেকে বললো কি করা যায় বলুন তো একে কী সব সব কেড়ে নিয়ে বাড়িতে তাঁড়িয়ে দেবো এ দেখছি এরকম অপরাধ করছে গুরু মহারাজও বলছেন অপরাধ হয়ে ও কি করা যায় আমি তাকে একটা পরামর্শ দিন গুরু মহাজ তখন সেখান থেকে পুরিতে আছে। পুরিতে হ্যাঁ পুরীতে আছেন সেখান পুরীতে সেখানে কি হল সেখানে গুরু মারাজকে পর্যন্ত এরম মারতে গেছে বুঝলো পাগল হয়ে গেছে তো সে জানে না তাকে এসব মালা ঝোলা সব কেড়ে নিয়ে এবার তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে সে এখন বেচারা কোথায় যাবে। না তো তার মাথা ঠিক শরীর ঠিক এ অবস্থা সে মঠে বারবার আসছে থাকছে আমাকে পরামর্শ রাখি কি করব আমলে একটা কাজ করুন একে পুরীতে পাঠিয়ে দিন আবার পুরীতে পাঠাবো গুরু মারাজ কিরকম অপরাধ করেছে শুনুন না কিরকম কি বলছি শুনুন না ওকে পুরিতে পাঠান পুরিতে পাঠিয়ে ও কি করবে ও মঠে ঢুকবে না মঠের সামনে গেটের সামনে বালির ওপর ওখানে সে পড়ে থাকবে দিন রাত আর যে ভিক্ষা দেবে যা ওইটি খাবে ওকে শিখিয়ে দিন ভালো করে আর এই খবরটা গুরুমারাজের কাছে যাবে কেউ না কেউ বলবে মারায় অসিত কৃষ্ণের রাস্তায় পড়ে রয়েছে ঝড়ে বৃষ্টিতে রোদে সেই বালির ওপর পড়ে রয়েছে ওকে কি অবস্থা এই কথাটা বলবেই কেউ না কেউ বলবে তিনি রয়েছেন ঘরে এবার দুদিন যায় তিন দিন যায় দেখে ও পড়ে রয়েছে ওখানে রাতে ওখানে পড়ে থাকে অসুস্থ শরীর ভালো না কেউ গিয়ে খবর দিয়েছে গুরু মহাজ মহারাজ এরকম ব্যাপার অসিত কৃষ্ণ ওর অসুস্থ এরম পরে রয়েছে বাইরে এসে খালি কাজ যে পড়ে পড়ে গুরু কোথায় বাবা কোথায় গেল ওকে নিয়ে এসো আমার খান করুণা হয়তো ওকে নিয়ে এসো আমার সামনে নিয়ে এলো নিয়ে আসার সঙ্গে সঙ্গে বিকলিতে হৃদয় বোঝা গেল গুরু বৈষ্ণবী করুণাটা কিভাবে পাইয়ে দিতে হয় কোনো দিবকে মেরে ধরে মঠ তুই একটা এটা সাধুর লক্ষণ সাধুর লক্ষণ কি করে থাকে আমি আমার গুরুদেবের কী পাঠা পাই হচ্ছে সাধুর চরিত্র হিংসা করাটা সাধুর চরিত্র নয় কিন্তু এই সব সিদ্ধান্ত সব কথা জগতের কোন লোকই নিতে পারবে না নিতে পারছে না মঠের লোকও নিতে পারছে না সেই জন্য বলছেন এখানে বোঝা গেল কি জন্য এই কথাগুলো বলা হল তাহলে গৌরী মঠের কাজ হলো যে জগন্নাথের কৃপা শ্রীমান মহাপ্রভুর কৃপা জগৎকে পাইয়ে দেওয়া যদি এটা করতে পারো তাহলে তুমি গৌড়িয়া মঠের লোক বলে তোমাকে আমি মেনে নেব তুমি নিত্যানন্দ গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা তোমার গুরুত্ব পতনের জগৎকে পাইয়ে দেওয়ার মতো তোমার টেকনিক তোমার আচার আচরণ কৌশল তোমার আছে কিনা না জানা যদি থাকে তাহলে তুমি গৌড়িয়া মঠের লোক বলে মেনে নেওয়া যাবে তুমি কিঞ্চিত কিঞ্চিত প্রচারক হয়েছ আরও ভালো করে যদি সিদ্ধান্ত স্থাপন করতে পারো নিজের জীবনে কোনো বিকার নেই তাই তো মধ্যম অধিকারী না হলে কম করে মধ্যম অধিকারী না হলে তাকে প্রচারে কখনোই পাঠাব এই কথাগুলো না মানার জন্য আজকে সিদ্ধান্ত অনুযায়ী চলে দেখো যদি বিশ্বাস না করো তোমরা একটা এমন জায়গা তৈরি করো যে জায়গায় সিদ্ধান্ত অনুযায়ী দু জনকে তৈরি করে দেখা মঠে পরীক্ষা পরীক্ষামূলক আমি এক্সপেরিমেন্টাল পরীক্ষা করে দিই তারপরেও লোকে মানবেন পরীক্ষামূলক ভাবে মুখে যা বলেছি পরীক্ষা মূলকভাবে পরীক্ষামূলকভাবে পরীক্ষা মূলকভাবে, মটে সমস্ত ছেলে পেলেগুলো জাদুর মতো আমার কথা মানত অতই আমার কাছে একটা পয়সা মটে মঠে মটর খারাপ হয়ে গেছে জল কি হবে রান্না হবে কি করে সমস্ত আমি যখন বালতি নিয়ে জল আনতে যাচ্ছি গঙ্গা থেকে সব ছেলে শুকছে মহারাজ যাচ্ছি চল আমরা বাসুন মাজার লোক আসেনি এই বাসন মাজ সবাইকে বাসন মাজ এই বাসন মাজি সব কাউকে বলতে হয় সমস্ত ঘড়ি কাঁটার মতো তারপরে মায়াদেবী এমনই প্রভাব যে তারা মেনে নেবে না কেন মঠে বলছেন মুনার কথা লোকে মানে আমাদের কথা মানে না তাহলে তো রাগ হবেই আমি তো ক্ষমতা চাই যারা ক্ষমতা চায় তারা বলবে আমাদের কথা মানে না ওনার কথা মানে ব্যাপারটাকে আমি কিন্তু কিছুই দিই না কিছুই নেই কিন্তু এই কারণে তোমরা যদি পরীক্ষা করতে হয় এখনো পর্যন্ত এই যে কলিকাল ভয়ঙ্কর কলি এখনো পর্যন্ত আমি এক্সপেরিমেন্টাল পরীক্ষা করে দেখাও। কিন্তু যেগুলো অপরাধ করেছে সেগুলোকে আমি নেব না সেগুলোকে এখন হবে না তো নতুন মাল দিতে হবে আমাকে নতুন নতুন শ্রদ্ধা আসে নতুন ছেলে পেলে দিতে সেগুলোকে আমি পরীক্ষা করি যেগুলো অপরাধ করে করে শেষ হয়েছে সেগুলো হরি কথা শুনুক এখন শুনে অপরাধ কাটাক তবে কবে হবে এগুলোর এখন তো আমি রিক্স নিতে পারবো সময় অল্প আমি তো পরীক্ষা করে অল্প দিন দেখাবো তোমাকে এলে পরীক্ষা করে মঠে দেখিছি সবাই দেখিয়েছে ঠিক কাটার মতো কাউকে বলতে হয় না হরি কথা হলেই ব্যাস ছুটে এলো সব বসে পড়ল অথচ আগে বলছে আরতিতে যায় না মারা পাঠ শোনে কে বললো শোনে না দেখি কিরকম কাউকে কিছু বলতে হচ্ছে না আরতিতেও আসে পাঠও শোনে আর ওরা জানে আরতিতে যে সকালে আসবে না তার সেই তিন দিন আমি দেখবো তিন দিন দেখে তার দিন থেকে তার প্রসাদ বন্ধ তো করবে না তো খেতে পায় না প্রসাদ তাকে দেওয়া হবে না তিন দিন আমি দেখব যদি বলে অসুস্থ তাহলে অসুস্থ কি হয়েছে দেখা অসুস্থ ঠিক হয়ে গেল তা না হলে তোমার প্রসাদ বন্ধ প্রসাদ পাওয়া ঘরে জল খেয়ে বস্তাক গঙ্গা জল খা এইগুলো না করা পর্যন্ত জীবকে কখনো তুমি শাসনও করতে হবে আবার গলায় যদি ধরে আদরও করতে হবে লোভনীয় বস্তু তোমার কাছে এসছে নে এটা খা হ্যাঁ লোভনীয় বস্তুগুলো তোমার কাছে যা ওকে দিয়ে দে ও খা এগুলো তারা সে দেখবে আদর্শটা বস্তু তার এই হচ্ছে সাধু চরিত্র হবে তাহলে লোকে মানবে তাকে শুনবে তার কথা সব শুনবে শুধু আমি বলেছি আমি বড় হনুমান হয়েছি দলের মধ্যে আমাকে কেন মানছেন আর তোমাকে কেন মানবে কেন মানবে আগে বলো ইনচার্জ করে দিলেই মানবে না সন্ন্যাসী করে দিলেই মানবে না তার তো প্রমাণ দেখছো দুঃখ পাওয়ার কোন তার তো প্রমাণ দেখছো তোমরা প্রমাণ দেখছ সেই জন্য বলছেন দুষ্ট ব্যক্তি থাকতে পারে এ পারবর্তন করতে হবে কৃষ্ণের স্বরূপ বিচার শোনো সনাতন মহাপ বলছেন কৃষ্ণের স্বরূপ বিচার সোনো সনাতন অধ্যয় জ্ঞান তত্ত্ব ব্রজে ব্রজন্দ্রনন্দন ব্রজে ব্রজন্দ্রনন্দন অধ্যয় জ্ঞান তত্ত্ব কৃষ্ণের স্বরূপ বিচার বলছেন মহাপ্রভু কৃষ্ণের স্বরূপ বিচার সুন সনাতন অত্ত ব্রজে সর্ব আদি সর্ব অংশীদি মানে গোবিন্দমাদি পুরুষমত ভাজামি এর পরে আর কেউ নেই এ হচ্ছে আদি রণাদ্দ সর্ব কারণ কারণম বোঝা কি বললো আদি কাকে সর্ব আদি তার আগে আর কেমনি আর সর্ব অংশী তুমি যদি মনে করো কত অবতার এসছে ভগবানের অংশ কলা এতে চা অংশ কলা কৃষ্ণস্থ ভগবান স্বয়ং ইত্যাদি কথা আলোচনা হয়েছে না সেখানে বলছেন সর্ব অংশী মানে তিনি হল অংশ নয় অংশী যত অবতার এসছে পুরুষ অবতার বলো লীলা অবতার বলো মনন্তর অবতার বলো যে কোন অবতার বলো যত অবতার এসছে সব তার অংশ কলা এই সমস্ত তিনি হচ্ছেন অংশী অর্থাৎ তিনি অংশ নয় তার থেকে সব আর সর্ব আদি সর্ব অংশী কিশোর শেখর তিনি হচ্ছে কিশোর বয়স কোনো দিন তার বয়সের পরিবর্তন হয় কিশোর বয়স শ্যাম সুন্দর অপূর্ব সেই কিশোর বয়স কিশোর বয়সই হলো অত্যন্ত আনন্দের বয়স সেই বয়সেরই গনে যারা গুপ্ত রসের ভজন করেন উন্নত জ্বল গৌড়ীয় গনের মধ্যে তারা এই রসেরই আদি রস হ্যাঁ আদ্য রস আদ্য এ অস্পরহ হ্যাঁ মহাপ্রভু যখন এলাহাবাদী ছিলেন তখন সেখানে এক ব্রাহ্মণ এসেছিলেন রঘুপতি রঘুপতি উপা উপাধ্যায় তার সঙ্গে আলোচনা করলে মহাপ্রভু তাকে প্রশ্ন করেছিলেন না এগুলো কথা হয়ে গেছে এবং মাসে সব সব শুনবে এখানে লেখা আছে সব বলা আছে শুনলেই সব হ্যাঁ সত্যি তো বলা কবে বলেছি আমার খেয়াল আছে মাসে এখানে বসে এইসব আলোচনা করেছি সমস্ত তাহলে কৃষ্ণের সরব্রিচার সন সনাতন অধ্যয় জ্ঞান তত্ত্ব ব্রজে ব্রজেন্দ্র নন্দন সর্ব আদি সর্ব অংশী কিশোর শেখর চিদানন্দ দেহ সর্বাশ্রয় সর্বেশ্বর বুঝা গেল কি বললাম সর্বাশ্র সচিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণ কারণ এই কথাটাই আমি বললাম ব্রহ্মসংগীতা থেকে ব্রহ্মসংগীতা কোন সাধারণ প্রমাণ নয় ব্রহ্মসংগীতা হলেন ব্রহ্মা নিজে যা দেখেছেন সেটা দেখে তোমাকে বলেছে তুমি যদি বলো ব্রহ্মসঙ্গীতা মানবো না তুমি পশুত্ নেমে যাবে ব্রহ্মসঙ্গীতা তো কার নিজের তৈরি করা জিনিস নেবে ব্রহ্মসঙ্গীতা হলো ব্রহ্মা যা যা দেখেছেন আজকে আলোচনা করা হবে চতুর্শকী ভাগবত আদি সব কিছু অপূর্ব খুব মন ঠান্ডা করে শুনতে হবে খুব শীতল করে শুনতে হবে কঠিন আজকে সৃষ্টির তত্ত্ব কিছু তা ব্রহ্মা যা দেখেছেন সেটা তোমাকে বলছেন সেটাতে এইটিই বলছেন ঈশ্বর পরমকৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণ কারণ সেখানে বলছেন স্বয়ং ভগবান কৃষ্ণ গোবিন্দ পরনাম স্বয়ং ভগবান হ্যাঁ স্বয়ং ভগবান কৃষ্ণ কাকে বলে যার আর অন্ন খবর ওপর নির্ভর করতে হয় না স্বয়ং ভগবান কথার তাৎপর্য হল ওই যে যে বলছেন অনাদির আদি গোবিন্দ ওটাকেই বলা স্বয়ং তাহলে স্বয়ং ভগবান কৃষ্ণ বলতে আমি কাকে বোঝাব ব্রিজেন্দ্র নন্দন কৃষ্ণকে বুঝবো ব্রুজেন্দ্র নন্দন কৃষ্ণকে বুঝব তালে বলছেন স্বয়ং ভগবান কৃষ্ণ গোবিন্দ পরনাম আর সর্ব ঐশ্বর্যপূর্ণ যার গোলক নৃত্যধাম সর্ব পূর্ণ তিনি ঐশ্বর্যস্ব সমগ্রস্ব বীরস্ব যশ যশ্রিয় হ্যাঁ এই সমস্ত हाँ स्वरविध भग जिन्नी जार रही हन सर शहूर्ण सरवैश्जपूर्ण जार गोलक नित्यधाम गोलक जार नृत्यधाम और ज्ञान जोग भक्ति साधन बसे ब्रह्म आत्मा भगवान त्रिविध प्रकाशे से ही तत्वस्तु के जे जे रम भजना कर सरकम भाव अनुभव करीगण জ্ঞানমার্গে ভজনা করলে যোগীগণ যোগমার্গে যদি ভজনা করে ভক্ত যদি ভক্তি ভক্তে অর্থাৎ ভক্তির দ্বারা যদি ভজনা করে তাহলে তিন রকম ভাবে তিনি প্রকাশ পাবেন জ্ঞানীগণের কাছে ব্রহ্মরূপে যোগীগণের কাছে আত্মারূপে আর ভক্তি যিনি করেন তার কাছে ভগবান রূপে বোঝা গেল ভগবান রূপে তার কাছে প্রকাশ পাবেন সেখানে ভাগবতের প্রমাণ দিয়ে বলছেন বদন্তি তত্তত্ববিদম তত্ত্বম যত জ্ঞানম অধ্যয়ম হ্যাঁ ব্রহ্মেতী পরমাত্মেতী ভগবান ইতি শব্দতে একই তত্ত্ব ভাগবতের প্রথম স্কন্ধে বলেছিলাম বদন্তি সেই তত্ত্ব পরম তত্ত্ববস্তু অধ্যয় জ্ঞান তত্ত্বটাকেই কেউ ব্রহ্ম বলা হয় ব্রহ্মেথি ব্রহ্মেতি পরমাত্মেতি কে ব্রহ্ম বলা হয় ব্রহ্ম বলে কি পরমাত্মা বলে আর ভগবান কেউ বলে এ তিন রকমভাবে তাকে সংজ্ঞা দেয়া হয়েছে ব্রহ্ম অঙ্গকান্তি। অঙ্ক ব্রহ্ম হচ্ছে অঙ্গক্রান্তি তার নির্বিশেষ প্রকাশে সূর্য যেন চর্মচক্ষে যতিন্ময় ভাসে সূর্য যোগী বাইরে থেকে দেখো সূর্যকে সূর্য দেবতাকে গিয়ে দেখতে পাব খালি দেখতে যা আগুনের গোলা চারিদিকে যেন তেজ ঠিকরে আসছে এই যে অনুভব হয় সূর্য যেন চর্মচক্ষে যতীন্ময় ভাসে একটা আলো আগুনের মধ্যে জ্বলছে এটা কি একটা এর ভেতরে যে সূর্যদেব আছে তাকে দেখতে পাও কি দেখতে পাওয়া না কিন্তু দেবী দেখতে পেয়েছিল কুন্তিদেবী দুর্বাসমণি যখন তাকে একটা মন্ত্র দিয়েছিল যে কোনো দেবতাকে আহ্বান করলে চলে আসবে দেবী একদিন ভাবলেন কুমারী অবস্থায় তা কাজ করি আমি এখন একটা সূর্যদেবকে ডাকি দেখে দেখি আছে কিনা পরীক্ষা করলে। মন্ত্রটা বলে যে পরীক্ষা করি না সূর্যদেব রথে কোথায় হ্যাঁ এই এসে গেছে সামনে থত কথা খেয়ে গেছে কিছু চাও আমার কাছে না আমি তো চাওয়ার জন্য ডাকিনি এমনি পরীক্ষা করার জন্য তা তো হবে না আমি এসেছি যখন বিথায় যাবে না আমার দেবদর্শন হচ্ছে অমঘ দেবদর্শন হলে তার দর্শন হলা আমি কিছু তো চাই না বলেছি চাই না বললে তো হবে না যাক বলেছে আশীর্বাদ করে গেলো তার একটা সন্তান হয়ে পড়লো হঠাৎ আশীর্বাদ করলেন গর্ভ থেকে একটা সন্তান তার জনি ক্ষত হলো না কিন্তু একটা সন্তান করে এসে গেল সেই সন্তানটাকে নিয়ে তার পাগল হয়ে গেলেনি সব্যনাথ আমার কলে সন্তান লোকে তো যা বলবে কি করি সব্যনাথ কাঠের পেটি করে গোপনে কী করলেন জলে ভাসিয়ে গেলেন বোঝা গেল কী বললাম তারই নাম কর্ণ তাকে অন্য জায়গায় তাকে পালন করেছিল একজন শুধ্র তাকে এই সুতপুত্র বলা হোক বাস্তবিকভাবে সে নিচুকুলে জন্ম হয় জন্ম নয় অত্যন্ত উত্তম সূর্যের তেজ সূর্যের তেজ ঘনীভূত হয়েছে হয়ে তাকে কিবা করেছে কুন্তিদেবীকে এবং বলে বলেওছেন তোর কোনো ক্ষতি হবে না কিন্তু লোকে বিশ্বাস করবে না এই ভয়েতে কুমারী এই যে ফেলে দিলেন বাচ্চারা কিছু বলে পরবর্তীকালে কেঁদেছিলেন যাই হোক তাহলে সূর্যকে সূর্য যে রথ আছে সূর্যের যে স্বরূপ আছে এগুলো দেখতে পায় না তো লোকে তাহলে ব্রহ্ম এরকম অঙ্গক্রান্তি তার নির্বিশেষে প্রকাশে সূর্য যেন চর্মচক্ষে যতীন্ময় ভাসে মহাপ্রভু কিশুনদেবও ধান দিচ্ছেন বুঝে যাচ্ছে তো সবকিছু নাকি এইবার প্রভাব জগদ্রহ্ম নিষ্ক অনন্তমেষ আদিপুর তাজমি কে বলছেন জস প্রভা প্রভবত জগদন্ড কোটি কোটি বসুধা ভিন্নম तद्ब्रह्म निष्कलम अनुतम गोविंद माध पुरुषम तमाम बजामी से गोविंद को भजना करी को गोविंद के जार प्रभावें कि होनंत ब्रह्मांड सृष्टि हाँ है जार सविशेष मूर्ति देखा जाए ना बहरे तकाले जि क्यों से তদ্ব্রহ্ম নিষ্কলম অনন্তমা ভূতম যে ব্রহ্ম দেখছ সেটা সেই গোবিন্দেরই অঙ্গক্রান্তি সেখান থেকেই এসেছে যাকে কেউ জানতে পারছে না ব্রহ্ম যার অঙ্গক্রান্তি যশ্ব প্রভাব ভবত যার প্রভাবেই এই জগদণ্ড কোটি অনন্ত ব্রহ্মাণ্ড প্রকাশিত হয়েছে ব্রহ্মজ্যোতি চারই অঙ্গক্রান্তি নিষ্কল নিষ্কল নিষ্কলঙ্ক সেটা তদ্ব্রহ্ম নিষ্কলমানন্তমা শৈশ ভৌতম সেটা বলতে কলঙ্ক বলে কিছুই নেই পরম পবিত্র হ্যাঁ সেই ভগবানকে জয় ভগবানের থেকে সেটা গোবিন্দমাদিপুরুষম তমহম ভজামি বোঝা গেল কি বলল প্রভা প্রভাবতো জগদণ্ড কোটি কোটি অশেষ বসুতা বিভূত ভিন্নম যদ্গু যদ্ ব্রহ্ম নিষ্কলম গোবিদম আদিপুষ তামহম ভজমি বাঞ্ছাশি কৃ পাশে পদি পাবনি ভোগৃষ্ণুভ্যো নমো